তখন তিনি যারা মদ খাচ্ছিল তাদের বিচারের আগে যারা সেখানে বসেছিল কিন্তু মদ খায়নি তাদেরকে প্রথমে বেত্রাঘাত করার আদেশ করেন তাদের মধ্যে কেউ কেউ যখন বলল যে তারা সাওম পালন করছিল তখন অমর ইব্দুল খত্তাব রাজি আল্লাহ আনহু সাওম পালনকারীদের প্রথমে শাস্তি দেওয়ার আদেশ দেন একজন মুসলিম ভাইয়ের কখনোই উচিত না অমার্জিত অশালীন পোশাক পরা নারীদের কাছে গিয়ে দাওয়া দেয়া একা একা নির্জনে কোনো বোনকে কুরআন শিক্ষা দেয়া যাবে না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 কিন্তু জেনে রাখুন যে এরকম আচরণ করা কবিরাগুনা আজকালকার বিয়ের অনুষ্ঠানগুলোতে সব ধরনের গান থাকে, আরিয়াত, অশালীন পোশাকে নারী নারী পুরুষের অবাধ মেলামেশা থাকে নারীদের বেশভূষা এমন থাকে যা কিনা গায়ের মাহরামদের দেখা সম্পূর্ণ নাজায়েজ, অথচ অনেকেই সেখানে অবস্থান করছেন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 ইমরানের পঁয়ষট্টি নম্বর আয়াতে বলা হয়েছে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 তাহলে বলে দিন এই কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদেরই পক্ষ থেকে আবার সুরাতে আল্লাহ বলেছেন জুলুম করেন না তাই নিজেকে যাচাই করুন উপকরণের দ্বারা মুক্তি আসে না বরং শৈতানের তৈরি উপকরণ অধোপতন ডেকে আনে শৈতানের তৈরি করা পদ্ধতি দিয়ে দখল হয়ে যাওয়া ভূখণ্ড মুক্ত করা সম্ভব না শৈতানের তৈরি ব্যবস্থা মুক্তির উপায় না বরং অধোপতনের কারণ आपनी कार विजय आशा करजय कमा प्रत्येक व्यक्ति क्षेत्र घटे प्रत्येके गुना करते चाहिए बसि भाग मानुष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 अभी आबार चाहिए जदिव सबाई करना क्यों एटाइल व्यापक भावे प्रचलित रीति और ये गुणार्पक भावे छड़िए पड़े बार बार बोल सबाई एम करा वर आशी बोलो अधिकांश एम करा क्यू आज एसब गुणा समाज व्यापक भावे प्रचलित ग्रमागत बेड़े चलते बेड़े जा वल्ला सल्लाहर आदेश अमान्य कर नियत उद्देश्य छा छे बर छेन्न एम व्यक्ति जारा रसुल्लाह सल्लाहमर जीवन दीते प्रस्तुत छे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 आब्दुल्ला इब्ने जुबाईरला आनु बाकी बिहार पहाड़ के नामा कारण रसुल्लाह सल्लाहम अवस्थाते ही स्थान त्याग ना करते तईन सरबा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 दायित्व नहीं बोल फिलस्तने निर्लज्ज भाव नारी पुरुष मेलामेशा है नारी एम अशालीन पोशाक पड़े जा शत्रुधर मुखोमुखी तरह संस्कृति के हार माना शहरगुल उल्लेख कर लन इमरान इबनेल्ला ইমরান ইবনে হুসাইন রাজু আহ থেকে বর্ণিত সুনান উল্লেখ আছে রসুল্লাহ আলহিস্লাম বলেছেন এই উম্মার মাঝে মাস্ক ঘটবে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 কাইনাথ এবং অর্থ কি হল বিনোদন দানকারী সঙ্গীত শিল্পী যারা হারামের দিকে অনুপ্রাণিত করে আর মা আজিফ হল বাদ্যযন্ত্র আবু আমির বা আবু মালিক থেকে বর্ণিত আরেকটি হাদিসে এসেছে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 डूबे प्रकाश्य गुनाते डूबे पर दिन घूम देखें कतटा द्रुत आल्ला सुबहाना लोक देर पर आजा पाठिए लोक उम्मारि अंश आल्ला शुकर वानर परन कर देवें और तरा कैयामत पर्यतः अवस्थाते ही थे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 আবার খেল করুন কিছু মুসলিম বানর্শ করে পরিণত হবে কেননা তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে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 কেন আপনি ইন্টারফেইট বা আন্তঃর্মীয় সম্মেলনে এসছেন তাদের অজুহাত হল ভাই দাওয়ার কারণে এরা আহলে কিতাব আমাদের দায়িত্ব এদের দাওয়া দেওয়া দাওয়া এক জিনিস আর ইন্টারফেইট সম্পূর্ণ আরেক জিনিস সবাই দাওয়ার পক্ষে কেউ এর বিরোধিতা করবে না করেওনি আর ইন্টারফেইথ হল কুফরের একটি মৌলিক নীতি যদি আপনি এটা না জানেন তাহলে আপনার উচিত এ নিয়ে আরো পড়াশোনা করা ইন্টারফেইথ বা ইত্যাদি না বরং কুফরের উপরে কুফর আপনি এই ইন্টারফেইথের ব্যানারের অধীনে ইন্টারফেইথের মঞ্চে গিয়ে বক্তব্য দেবেন কিংবা এমন কোনো সংগঠনের অংশ হবেন আর তারপর বলবেন আমি তো দাওয়ার জন্য সেখানে গিয়েছিলাম এটা গ্রহণযোগ্য না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 وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستخذه بها فلا تقعدوا معهم حتى يقود في حديث غيره إنكم إذا مثلهم إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا